সকল প্রকার জীবনের আরো বলছেন তারা তো কেবল একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাঘ বিতণ্ডাকালে কেবল একটা বিকট চিৎকারে সব কিছু স্তব্ধ হয়ে যাবে এবং এটা এত তাড়াতাড়ি হবে যে মানুষ নিজেদের মধ্যে আলোচনা ঝগড়া করতে থাকবে কিন্তু এক সময় হঠাৎ সব কিছু থেমে যাবে এবং তাদের হাতে তখন কোনো সময়ই থাকবে না পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না নিজের পরিবারের কাছে ফিরে যাবো অসম্পূর্ণ কাজগুলোকে শেষ করব তাদেরকে ভালো কিছু একটা উপদেশ দিব এই ধরনের কোনো সুযোগ পাওয়া যাবে না সবকিছু হঠাৎ করে হয়ে যাবে এবং যখন সেই মহা প্রতীক্ষিত সময়টি চলে আসবে সেই মুহূর্তটি চলে আসবে তখন সব কিছু বন্ধ হয়ে যাবে থেমে যাবে জীবনের সমস্ত স্পন্দন থমকে যাবে আল্লাহ বলেন তখন তারা ওসিগত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না সেই ভয়ানক কেয়ামতের মুহূর্তটি এত দ্রুত হঠাৎ করে চলে আসবে এভাবে চলে আসবে বলেছেন সেই সময়টি যখন চলে আসবে কোন দুইজন ব্যক্তি একটি লেনদেন নিয়ে আলোচনা করতে থাকবে একজন ব্যক্তি অপরজনের কাছে এক টুকরো কাপড় বিক্রি করছে কিন্তু সেই সময়টি যখন চলে আসবে তখন তারা তাদের সেই কাপড়ের টুকরো গোটানোর সময়টুকু পাবে না বিক্রি দূরে বিক্রি করা দূরে থাকুক এটা তাদেরকে একেবারে থামিয়ে দিবে হতবাক করে দেবে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 আর যিনি এই সিংহাটি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ফেরেস্তা ইসরাফিল রাসুল্ল সাল্লু সাল্লাম তাকে দেখেছেন তিনি তাকে দেখে এসেছেন মিরাজের রাত্রে এবং তিনি তাকে দেখে এসে যা বলেছেন সেটা হচ্ছে এরকম সেই ফেরেস্তার দৃষ্টি সব সময় আল্লাহ আরোসের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কেন কারণ তিনি ভয়ে আছেন একটি আতঙ্কিত অবস্থায় রয়েছেন তিনি নিজেই না জানি কখন সেই সময়টি চলে আসে আল্লাহর আদেশ পালনে না আবার দেরি হয়ে যায় যখন সেই মুহূর্তটি চলে আসবে তখন তিনি আরশের দিকে মুখ ফেরানোর সময়টুকু পাবেন না তাই তিনি সব সময় স্থির দৃষ্টিতে আরশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন বিচার দিবসের কেয়ামতের আগমনের অপেক্ষার জন্য এরপর রাসুল্ল সাল্লাম আরও বলেছেন তার চোখগুলো দেখতে জল জ্বলে দুটি তারার মতো জল দুটি তারার মতো উজ্জ্বল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 যখন তাকে সিঙ্গায় ফুৎকারের আদেশ দেওয়া হবে আর তিনি সেই আদেশ পালন করবেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরপর কিভাবে আমি এই দুনিয়ার স্বাদ আনন্দ উপভোগ করবো যখন ফেরেস তারা সিঙ্গায় ফুৎকারের জন্য অপেক্ষা করে বসে আছে কখন সেই সময় হবে কখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে কী বার হবে সেদিন এবং সেটা হবে একটি জুমার দিন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সব দিনের সেরা দিন হল শুক্রবার জুমুয়ার দিন যেই সাত দিন সূর্য উঠে তার মধ্যে সেরা দিন হচ্ছে জুমার দিন সেই দিন আল্লাম আল্লাহি সাল্লাম সৃষ্টি হয়েছেন এই দিনে তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিনেই কেয়ামতের দিবসটি সংগঠিত হবে আস্লা এবং এই হাদিসটি রয়েছে মিসকাত্মলাবিতে আসল সাল্লু আলাইসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন সব দিনগুলোকে আমার কাছে এনে হাজির করা হল এবং আমার কাছে শুক্রবারকে মনে হলো जुमुआर दिन के मैं जिजा क्या हल ये से दिवस झुमुआर दिन कियामत हादी से दिन सूर्य उठे तरह मध्य सब चेत्र दिन हलो जुमुआ जुमुआर दिन সেই দিন আদম আলাহিসাল্লাম সৃষ্টি হয়েছেন এবং এই দিনেই তিনি পৃথিবীতে এসেছেন এই দিনেই তার তওবা কবুল করা হয়েছে এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই সেই মুহূর্তটি চলে আসবে কী আমদ সংঘটি হবে কিন্তু এই হাদিসে অতিরিক্ত নতুন কি তথ্য রয়েছে এই হাদিসের বাকি অংশে বলা হচ্ছে এই তথ্যের ফলে অর্থাৎ জুমু আট দিনে কী আমদ সংঘটিত হবে এই তথ্যের ফলে প্রাণী জগতের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যায় সেই সম্পর্কে বলা হচ্ছে রাসুল্লি সালাম বলেছেন প্রত্যেকটি প্রাণী জুমুয়ার দিনে ভীত আতঙ্কিত অবস্থায় থাকে ফজর সালাতের সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আতঙ্কিত অবস্থায় থাকে কারণ তারা জানে এই দিনেই সেই ঘটনাটি সংঘটিত হবে তারা আতঙ্কিত অবস্থায় ভয়ে প্রতস্থ থাকে ইন ওয়াল ইনসান শুধু জিন আর মানুষ ছাড়া আমরা এই জুমুয়ার দিনে এই শুক্রবার দিনে যেন অতিরিক্ত সময় নিয়ে ঘুমাই কোনো চেতনা নেই বাকি সৃষ্টিকুল ভয় থাকে আর আমরা ঘোরাফেরা করি সপ্তাহের বাকি দিনগুলোতে প্ল্যান প্রোগ্রাম করি জুমুয়ার দিনে কি করব। আমরা এমনভাবে এই দিনের জন্য পরিকল্পনা করি যেন এই দিনটিতে কিছুই হবে না আল্লাহ সুবাহানু তালা বলছেন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 সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তত্পর আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে এবং তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে একটা বিকট শব্দ হবে সবাই জেগে উঠবে কিছু লোক ছাড়া যাদেরকে আলোচনা জাগাতে চাইবেন না তারা ব্যতিক্রম এরপর আরেকটি শব্দ হবে সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে এখন কারা সেই ব্যতিক্রম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 মাতাসা কখন আসবে সেই মুহূর্ত কি আমাদের মুহূর্তটি কখন আসবে তো এই লোকটি এমন একটি অবস্থায় এসেছে যখন রাসুল্লাহ সাল্লাহিস্লাম মসজিদে কথা বলছেন কুদবা দিচ্ছেন সেই মধ্যে প্রশ্ন কখন আসবে সেই মুহূর্ত মাতাস রাসুল্লাহ সাল্লাহাম তার দিকে কোনো তিনি খুদ্া চালিয়ে যেতে লাগলেন তো আবার সে বেদুইনটি জিজ্ঞাসা করলো কখন আসবে সেই মুহূর্ত রাসুল্ল সাল্লাহিসাম তার দিকে কোনো মনোযোগ তিনি খুদ্া চালিয়ে যেতে লাগবেন তৃতীয়বারের মতো আবার সেই লোকটি বেদুইন লোকটি গ্রাম্য লোকটি প্রশ্ন কখন মুহূর্ত বারবার জিজ্ঞাসা করায় সাহাবারা বিরক্ত হলেন এবং তারা মনে করলেন যে রাসুদুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তার এই প্রশ্ন করাটাকে পছন্দ করেননি যার কারণে তিনি খুদ চালিয়ে যাচ্ছেন এবং তার দিয়ে কোনো মনোযোগ পর্যন্ত প্রদান করছেন না রাসুদুল্লাহ সাল্লাহাম তার কথা শেষ করে এবারে জিজ্ঞাসা করলেন যে কোথায় সেই ব্যক্তি যে বারবার প্রশ্ন করছিল তো রাসুল্লাহ সাল্লাহ তাকে এই প্রশ্নের জবাবে কী বললেন মাতাসা কখন বিষয়ে মুহূর্তে এর জবাবে রাসুল্লাহাম তাকে পাল্টা প্রশ্ন করলেন প্রশ্নের মাধ্যমে তাকে জবাব দিলেন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 কমায়ো না অর্থহীন অনর্থক কাল রাসুল্লাহ সাল্লা বলেছেন যে আল্লাহিয়া ইনজি কামিন আমাদেরকে সেই জ্ঞান দাও যা আমাদের উপকার করবে যা আমাদের কাজে লাগবে কাজে আসবে এবং সেই জ্ঞান দিও না সেই জ্ঞান হতে তোমার নিকট পানা চেয়ে আশ্রয় যা আমাদের কোনো উপকার আসবে না বেদুনটি তখন বলল যে হ্যাঁ আমি অনেক অনেক বেশি সাও প্রস্তুত করিনি অনেক অনেক বেশি সালাতও প্রস্তুত করিনি কিন্তু আমি আল্লাহ এবং তার জন্য ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার জন্য ভালোবাসাকে প্রস্তুত করেছি এবং সেই ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করেছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো কয়বার সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে তো কিছু কিছু ওলামা বলেছেন যে দুইবার এদের মধ্যে রয়েছেন ইমাম আল কুরতুবি ইবনে হাজার আল্লাহ কালানী তারা বলেছেন যে দুইবার বিকট শব্দ হবে প্রথম শব্দে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসাফ আর দ্বিতীয় শব্দে যাকে বলা হচ্ছে আলবাদ তখন সব কিছু পুনরায় উত্থিত হবে সব কিছুকে উঠানো হবে কিন্তু অনেক ওলামা বলেছেন যে ফুৎকার তিনটা হবে প্রথমটা হবে আলফাজা যে চিৎকার সবার মনে একটি ভয় আতঙ্ক তৈরি করবে পরেরটা হবে আসাক যা সব কিছুকে ধ্বংস করে দেবে আর তিন নম্বরটা হচ্ছে আলবাদ যা সব কিছুকে পুনরায় উত্থান ঘটাবে ইবনে কাসির ইবনে তাইমিয়া আল কাজী আবু বকর আল আরবি এবং অন্যান্য ওলামাদের মতামত এটাই পুনরুত্থান বা সব কিছুকে আবার ওঠানো আল্লাহ সুমত পুনরুত্থান নিয়ে বলছেন إن كانت إلا صيحة واحدة فإذا, فإذا هم جميع لدينا محضرون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا সিংঘায় ফুৎকার দেওয়া হবে এবং তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলে আসবে তারা বলবে হায় আমাদের হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্থিত করলো রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসুলন সত্য বলেছিলেন এটা তো কেবল এক মহানাদ সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে এনে উপস্থিত করা হবে লক্ষ্য করুন তারা বলবে কে আমাদেরকে এত লম্বা ঘুম থেকে জাগাল আমাদের সবচেয়ে বাজে একটা অনুভূতি হয় খারাপ লাগে যখন কেউ হঠাৎ করে আমাদেরকে ঘুম থেকে টেকে তোলে যখন আপনি থাকেন এরপর সাধারণত আপনি চাইবেন ধীরে আস্তে আসতে ঘুম থেকে উঠতে চাইবেন শান্তভাবে। না হলে হঠাৎ করে কেউ এসে একটা আঘাত করে আপনাকে একটা থাপ্পড় দিয়ে উঠিয়ে দিলো আঘাত করে উঠিয়ে দিল আপনি অপস্তুত অবস্থায় থাকবেন আপনি বলবেন আতঙ্কিত হয়ে যাবেন কি হলো কে আমাকে ঘুম থেকে উঠালো হ্যাঁ এই ধরনের একটা আতঙ্কিত অবস্থায় অপস্তুত অবস্থায় আপনি নিজেকে পাবেন तो ये अपनी शुद्ध कल्पना कर देखे एमन एक लम्बा घूम थे उठानो हल जखनी अपन कबर थे उठे असन हठात कर कबरगुलो उन्मुक्त हो जा आतंकित अवस्था उठा मात्र देखते पा पहाड़ पर्वतगुल चुरमार हो जाए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 মানুষ তখন বলবে এই আমাদের কি হলো আমরা কি মাতাল হয়ে গেলাম কিন্তু আল্লাহ সুহান তাহলে বলবেন এবং মানুষকে তুমি দেখবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর আজাবি সুকঠিন কল্পনা করুন তখন মানুষের অবস্থা কি হবে তারা চিৎকার করে বলতে থাকবে হায় আমাদের দুর্ভোগ মানুষদের কি অবস্থা হবে আল্লাহ সুবাহ কি বলছেন সেটা বলার আগে আমি চাই যে আপনারাও আমার সাথে একটা দৃশ্য কল্পনা করে দেখুন একটা অল্পবয়স্ক বাচ্চার কথা চিন্তা করে দেখুন এক বছর বয়সের বাচ্চা যে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 তার পায়ের নিচের মাটি কাঁপছে পাহাড় ভেঙে চুরমার হয়ে সাগরে আগুন লাগছে আপনার কি হবে আল্লাহ সুবহান অতএব তোমরা क्ष बालक के करो। दिन सूर्य ठीक माथार ऊपर थकतेटार चुल धूसर हो उठबा ऐलेटार चुल वृद्ध मानसर मत धूसर हो जाए दिन से, से जा भयत ওই বাচ্চাটা কোনো পাপ না করেই চলে গেছে কিন্তু তার চুলো সেই দিনে ধূসর হয়ে উঠবে তাহলে আমাদের অবস্থা কি হবে এক বছর বয়স্ক একটি বাচ্চা যদি আতঙ্কিত অবস্থায় বৃদ্ধে পরিণত হয় তাহলে আমাদের অবস্থা কি হবে যারা আমরা প্রতিনিয়ত পাপ করে বেড়াচ্ছি একের পর এক ভুল করে যাচ্ছি কিন্তু তওবা করছি না তাহলে আমাদের কি হবে সেটাই হচ্ছে আসল দিবস আসল দিন আল ইয়ৌমাল আজিম ইয়াওমুল কিয়ামা কিয়ামতের দিন কিভাবে সেই পুনরুত্থানের ঘটনা ঘটবে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং মরে পরে থাকবে আল্লাহ সুহান আসমান থেকে একটি বৃষ্টি নাতিল করবেন এবং আমরা আমাদের বীজ থেকে আমাদের চারা থেকে বেড়ে উঠব আমাদের বীজ কি রাসুল্লাহ বলেছেন যে আমাদের সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যাবে প্রতিটি অংশ মাটি খেয়ে ফেলবে শুধু একটি ছোট্ট অংশ ছাড়া যেটা আমাদের মেরুদণ্ডের শেষ ভাগের ছোট্ট একটা অংশ সেই অংশটুকুর কিচ্ছু হবে না এবং সেই বীজ থেকেই আমাদেরকে পুনরায় তৈরি করা হবে আল্লাহ সুহানতাল্লাহ আসমান থেকে একটি বৃষ্টি আসলে এক প্রকার তরল আলাসমা নাজিল করবেন এবং যার মাধ্যমে আমরা আমাদের সেই বীজ থেকে সেই মেরুদণ্ডের শেষের ছোট্ট সেই অংশ থেকে আবার আমরা বেড়ে উঠব রাসুল্লাহ সাল্লুসাল্লাম সোহিয়াল বুখারিতে বলেছেন দুইটি ফুৎকারের মধ্যে ব্যবধান হবে চল্লিশ তাকে জিজ্ঞাসা করা হলো চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর তিনি উত্তর দেননি সুতরাং কত দিন কতটুকু সময় সেই তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি আকাশ থেকে কিছু সাথে মানুষের সেই সময় আবার পুনরুত্থানের তৈরি হওয়ার দিক তুলনা করে বলেছেন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 संजीवित कर दे एक ही भाव पुनरुत्थान तला सुमहन मृत जमीनटार दिखे चे देख जेटा मृत एट बिष्ट पर जीवित आल्ला सुमहान तलाटाई हल्के पुनरुत्थान घटना यह भाव पुनरुत्थान मृत बीजे उद्गत करा कार कवर प्रथम खोला है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 শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লাগলো তর্ক করতে লাগলো এবং তখন মুসলিম ব্যক্তিটি ইহুদিকে আঘাত করে বসলো এবং সে এসে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লামকে ইহুদি ব্যক্তিটি বিচার দিল এবং তার পূর্বে সেই মুসলিম ব্যক্তিটি ইহুদি ব্যক্তিকে আঘাত করার পর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশংসা করা শুরু করেছিল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 আমি দেখতে পাব মুসা আল্লাহর সিংহাসন ধরে আছেন আল্লাহর আড়োস ধরে আছেন কি আমাদের দিনে আমার কবর প্রথমে খোলা হলেও আমি দেখতে পাব মুসা অলরেডি আল্লাহর আড়োস ধরে আছেন তাই আমি নিশ্চিত নই যে তিনি কি সেই ব্যতিক্রম ব্যক্তিদের মধ্যে হবেন কিনা তিনি কি সেই মৃতদের অন্তর্ভুক্ত নাকি তার বাইরে থাকবেন প্রথম ফুৎকার যাকে বলা হচ্ছে আজক যেটাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে মরে পরে থাকবে কেউ কেউ থাকবেন ব্যতিক্রম মুসা তার মধ্যে ছিল কিনা এই তথ্য রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম জানতেন না এবং কিনি বলেন আমাকে মুসা এর উপরে স্থান দিও না তো এর আসলে অর্থ কি মূসার উপরে কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্থান দিবে না এ কথা রাসুলাম কেন বলেন এর অর্থ কী তো হ্যাঁ অবশ্যই এটা আমরা জানি যে রাসুল্ল সাল্লাই সাল্লাম অনেক বলেছেন যে তিনি হচ্ছেন মানবজাতির নেতা আদম জাতির সাইদ নেতা এবং আমরাও এটা বিশ্বাস করি যে রাসুল্ল সাল্লি সাল্লাম হচ্ছেন আল্লাহর সকল আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম চান না যে আমরা আল্লাহর আম্বিয়াদের মধ্যে কে শ্রেষ্ঠ কে কার উত্তম এটা নিয়ে কোন প্রতিযোগিতা করি শুধুমাত্র এই কারণে যে তাদের অনুসারী অবিশ্বাসী উফাররা এতে মন খারাপ করুক তাদেরকে পরাজিত করার জন্য আমরা যেন কোনো আম্বিয়াকে ছোট না করি আমরা যেন কে শ্রেষ্ঠ আম্বিয়া সেটা নিয়ে প্রতিযোগিতা করে কোনো আম্বিয়াকে ছোটো না করি কারণ এই আম্বিয়াগণ তারা মূলত ইহুদি খ্রিস্টান কোনো জাতিরই অন্তর্ভুক্ত নয় তারা হচ্ছে মুসলিম এবং মুসলিম উম্মারই সদস্য তারা আমাদেরই লোক মোজা উম মতে মুসলিমের একজন সদস্য মুসা আল্লাহাম মুসলিম উমার একজন সদস্য এবং এই কারণেই যখন রাসুল্লাসমাম মদিনায় গিয়ে দেখলেন যে আসুরার দিনে ইহুদিরা রোজা পালন করছে তারা বলছে যে এটা এমন একটা দিন যেদিন আল্লাহ ফিরাউনের কবল থেকে মুসাকে রক্ষা করেছিলেন তখন রাসুল্ল সাল্লাহাম বলেন যে মুসা যতটা না তাদের লোক তার থেকে বেশি আমাদের লোক আমরা এই দিনে রোজা রাখার বেশি হকদার কারণ ইহুদিরা তারা মুসাকে অনুসরণ করে না তারা তাদের তাওরাতকে বদলে দিয়েছে তো কাজেই আমরা এগুলো নিয়ে মুসলিমদের সাথে কোনো ধরনের প্রতিযোগিতা করবো না এর মাধ্যমে আল্লাহর আম্বিয়াদেরকে আসলে মূলত অসম্মান করা হয় তাদের ছোটো করা হয় এবং আম্বিয়া আলহিমসাল্লাম হচ্ছেন আমাদেরই উন্মতির সদস্য তাই আমাদের উচিত আমাদের উচিত নয় যে আমরা কোনো কাছে গিয়ে বলবো যে মহসা আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম কে উত্তম কে ভালো আমাদের উচিত যে আল্লাহর সকল আম্বিয়াকেই শ্রদ্ধা করা যদিও আমরা জানি যে মুহম্মদ হচ্ছেন সকল শিশির মধ্যে থেকে বাচ্চা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 কারণ এই সৃষ্টি জগতের পুরোটাই আল্লাহর মালিকানাধীন এবং কোনো একজন ব্যক্তিও বাদ যাবে না আল্লাহ বলেন এবং আমি মানুষকে করব। এবং অতঃপর তাদের কাউকেই ছাড়বো না আল্লাহ সুহান্লাহ তার সৃষ্টি জগতের সবাইকে একত্রিত করবেন এর অর্থ কি এর মানে কি সেখানে মানুষ অন্যান্য প্রাণীরাও থাকবে বসুরাও থাকবে হ্যাঁ সেদিন সেখানে পশুরাও থাকবে সেই দিন পশুদেরকেও একত্রিত করা হবে আল্লাহ সুহান বলছেন যখন বন্য পশু দ্বারা আবু বর্ণিত শেষ বিচারের দিনে আল্লাহ সুহান সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন পশু পাখি এমনকি পোকামাকড় কীট পতঙ্গ সব কিছুকে আল্লাহ সুহামতালা একত্রিত করবেন এবং আল্লাহ সুমত সেই দিন হবেন আল আদিল তিনি তার এই আল আদিল নামটি সেদিন ধারণ করবেন যার অর্থ ন্যায় বিচারক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 ধুলায় পরিণত হয়ে যেতে বলবেন তুরাব ধুলায় পরিণত হয়ে যাও তিনি সবাইকে ধুলায় পরিণত করে দেবেন এবং এটাই হচ্ছে সেই মুহূর্ত যা দেখে অবিশ্বাসীগণ কুফ্ফাররা বলে উঠবে হাই, আমিও যদি ধুলা হয়ে যেতাম এমনিভাবে যদি আমিও ধ্বংস হয়ে যেতাম আমার যদি কোনো অস্তিত্ব না থাকতো আল্লাহ সুহান তা কুরআনে বলছেন ইয়ালাইতানি কন্তু তুরা বা কুফ্ আফসোস করে বলবে হায় আমি যদি কোনো দিন দুনিয়াতেই না থাকতাম আমার যদি কোনো অস্তিত্বই না থাকতো আমি যদি কখনো জীবিতই না থাকতাম আমার যদি জীবনেই না থাকতো হাই আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম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 একত্রিত জমায়েত করা হবে সেই জায়গাটা কেমন হবে রাসুল্ল সাল আলু সাল্লাম বলেছেন ঠিক সেভাবেই হাসরের দিনে সবাইকে উঠানো হবে যেভাবে যে অবস্থায় তোমরা জন্মগ্রহণ করেছিলে খালি পায়ে নগ্ন অবস্থায় খতনাবিহীন আল্লাহ তোমাদেরকে তোমাদের আদি প্রকৃত অবস্থায় নিয়ে যাবেন এরপর ইন্দ সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব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 যখন আমরা জন্মেছি খালি পায়ে নগ্ন অবস্থায় সেই অবস্থায় আমাদেরকে আবার জমান ওঠানো হবে জমায়াত করা হবে সবাইকে নগ্ন অবস্থায় ওঠানো হবে তো এটা শুনে হজরত আইসা রাজিউল্লাহা এই অবস্থা সম্পর্কে চিন্তা করলেন এবং তিনি বললেন যে যেখানে নারী পুরুষ একই স্থানে থাকবে এবং তারা উলঙ্গ থাকবে তাই তিনি জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ নারী আর পুরুষরা কি তখন একে অপরের দিকে তাকাবে না রাসুল্লাহ সালাহসাল্লাম উত্তর দিলেন যে ইয়া এশা ইয়া এশা সেই দিনের ঘটনাটি মানুষের একে অপরের দিকে তাকানোর থেকেও বড় আতঙ্কজনক হবে এবং সেই সময় মানুষ অন্য কোনো কিছুর দিকে মনোযোগ থাকবে না কি তারা এটা বুঝতেও পারবে না যে তারা নগ্ন অবস্থায় রয়েছে রাসুল্ল সাল্লাই সাল্লাম আরও বলেন ওই দিনটা হবে একটা ভয়ঙ্কর আতঙ্কের একটা দিন এবং এই দিন মানুষ একজন অপরজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এবং এই অবস্থায় আল্লাহ মহা কাকে প্রথম পোশাক প্রদান করবেন কারণ যেহেতু সব মানুষই সেই সময় উলঙ্গ অবস্থায় থাকবে সেই বিষয়ে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুহামতাল্লা সর্বপ্রথম পোশাক প্রদান করবেন ইব্রাহিম আলাহিসাল্লামকে ইব্রাহিম আল খলিল তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইস্লামকে জান্নাতের একটা পোশাক প্রদান করা হবে এরপর রাসুল্লিম বলেন যে এর পরবর্তীতে আমাকে পোশাক প্রদান করা হবে এবং সেটাও জান্নাতের একটি পোশাক হবে এবং এই পোশাকটার মতো পোশাক অন্য আর দ্বিতীয় কোন ব্যক্তির হবে না সবচেয়ে ভালো পোশাক দেওয়া হবে কিন্তু প্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাহিসাল্লামকে জিয়া আলাহ সুমতার একটা অসাধারণ রহমত ইব্রাহিম আলাহাল্লামের প্রতি যাকে আলাহ সুমাত একক ব্যক্তিকে একটি উম্মাহ একটি জাতি বলে আলাহ আল্লাহ আখ্যায়িত করেছেন সম্মানিত করেছেন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 মানে সমতল এবং বিস্তৃত এখানে একটি প্রাসঙ্গিক বিষয় বলে রাখা দরকার যে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কি তো অভিগ্রষ হল যে একটি বস্তুর সাথে পৃথিবীর ভর কেন্দ্রের আকর্ষণ আপনি গোলাকার অবস্থায় পৃথিবীকে অন্য একটি বস্তুকে আকর্ষণ করতে দেখবেন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 অতএব পৃথিবীকে বিস্ফৃত করে দেওয়া হবে এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন মানুষকে জড়ো করা হবে সাদা এলাকায় যেটা হচ্ছে সাদা বা আফরা আফরা মানে হচ্ছে ফেকাশে বর্ণের সাদা তাই এটা উজ্জ্বল সাদা হবে না বরং ফেকাশে বর্ণের সাদা হবে এবং নকি হচ্ছে খুব সুন্দর এবং বিশুদ্ধ মাটি তাই যে স্থানে মানুষকে জমায়েত করা হবে সেখানকার পায়ের নিচের মাটি হবে খুবই বিশুদ্ধ এবং সুন্দর রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন যে পৃথিবী এই পৃথিবী গোলাগার আকৃতিকে তাপ প্রদান করে ছড়িয়ে দিয়ে বিস্তৃত করা হবে এবং সমতল ভূমিতে পরিণত করা হবে তাহলে কল্পনা করে দেখুন যে এই পৃথিবী তখন কত বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত হবে কারণ এই গোলাকৃতির পৃথিবীকে সমতল করে বিছিয়ে দেওয়া হবে এবং এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে তারপরেও এত বড় আকারে পৃথিবীকে বিস্তৃত করে দেওয়ার পরেও আলদম সন্তানেরা উম্মতেরা একমাত্র তাদের দাঁড়িয়ে থাকার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা খুঁজে পাবে না যদিও পৃথিবীকে বিস্তৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে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 অনুধাবন করা উপলব্ধি করা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর এক নম্বর কিয়ামতের দিনটি হচ্ছে একটি মহান দিন মহান দিবস এবং একটি ভারী দিন এবং একটি কঠিন দিন আলাহ সুহামতাল্লাহ কিয়ামতের দিনকে আখ্যায়িত করেছেন একটি মহান দিবস সব দিবসের বড় দিবস এবং একটি ভারী দিবস কঠিন দিবস বলে এগুলো আলাহ সুহামতাল্লাহর বর্ণনা কিয়ামতের দিবসকে ঘিরে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 ভয়ানক ভয় ভীতি পূর্ণ আতঙ্কজন জল জল তিশয়ৌম তলু কু মুহ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 যদিও তারা মাতাল নয় মাতাল হওয়ার মতো কিছু খায়ও বরং এই সব কিছুই শুধুমাত্র সেই দিনের ভয়ানক আতঙ্কজনক অবস্থার জন্য ভয়াবহতার জন্য কেয়ামতের দিনের ভয় আতঙ্ক থাকবে এবং এত ভয় আতঙ্ক থাকবে যারা অত্যাচারী জালিয়ম ছিল তাদের দৃষ্টি সেদিন আর নিচে নামবে না তাদের দৃষ্টি শুধু উপরের দিকে থাকবে তাদের চোখ নিচে নামবে না এমনকি চোখের পলক পর্যন্ত পড়বে না আল্লাহ সুহান্লাহ বলে ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم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 ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে তারা উপরের দিকে তাকিয়ে থাকবে তাদের মাথা ঊর্ধ্বমুখী হয়ে থাকবে এবং তারা আকাশের দিকে তাকিয়েই থাকবে তাদের চোখ নিচে নামবে না চোখের পলক পর্যন্ত পড়বে না এবং এরপর আল্লাহ সুতরাহ বলছেন যে তাদের হৃদয় শূন্য হয়ে যাবে এবং তাদের অন্তর এত হালকা মনে হবে যে তা উড়ে পালিয়ে যাচ্ছে মনে হবে উড়ে যেতে পারে এবং তাদের হৃৎপিণ্ড যেন ভয়ে গলায় এসে আটকে থাকবে তাদের হৃৎপিণ্ড গলার কাছে এসে আটকে থাকবে অন্তরটা একেবারে হালকা মনে হচ্ছে যেন পাখির মতো উড়ে যাবে তিন নম্বর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 এতটাই কঠিন হবে যে এই সমস্ত সম্পর্ক শক্ত বন্ধন উধাও হয়ে যাবে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 সু হা না বোলে সৌম অফি মরু মিন উ সাহিব লিম রিম ই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 যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিনের জমিনের সমস্ত সম্পদ এসে জমা হয় তাহলে তার সবকিছু মুক্তিপন হিসাবে ব্যয় করে আমার আজাদ থেকে বাঁচার চেষ্টা করবে যখন এই জালেম মানুষেরা জাহান নামের আজাদ দেখবে তখন তারা মনে মনে ভারী আফসোস অনুতাপ করবে কিন্তু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 এই মুহূ ল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 দ্বিগুণ ডাবল এবং এর থেকেও বেশি দিতে চাইবে আল্লাহ বলেন যে এটা সুনিশ্চিত যারা আল্লাহকে অস্বীকার করেছে ও কুফুরী অবস্থা মৃত্যুবরণ করেছে তারা যদি নিজেদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসাবে খরচ করে এবং এটা আপনি চিন্তা করে দেখুন যে আমাদের চেয়ার বা টেবিলের সমপরিমান বড় একটা স্বর্ণের টুকরা থাকে আমরা কখনোই সেটা সাদাখা হিসেবে দিতে চাবো না কিন্তু সেই দিন সারা পৃথিবীর দ্বিগুণ পরিমাণ যদি স্বর্ণও তার কাছে থাকে সেটাকে সে নিঃসন্দেহে এক মুহূর্তের মধ্যে রাজি হয়ে যাবে মুক্তিপণ হিসেবে প্রদান করার জন্য নিজেকে রক্ষা করার জন্য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 কিয়ামতের দিন যখন অবিশ্বাসী কুফারিরা বাস্তব পরিস্থিতি দেখবে তখন তারা নিজেদের মুক্তি হিসাবে সমস্ত পৃথিবীকে দিয়ে দিতে চাইবে আল্লা সুহাম তাল্লাহ আমাদের কাছে এত কঠিন কিছুই চাননি আর তাই রাজুল্ল সাল্লাইসাল্লাম বুখারি বর্ণিত হাসেব বলেছেন যে কিয়ামতের দিন অবিশ্বাসীদেরকে ধরে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে যে যদি তোমার সমস্ত পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ থাকে তাহলে কি তুমি তার বিনিময়ে নিজেকে মুক্ত করতে চাইবে সে বলবে হ্যাঁ অবশ্যই তখন আল্লাহ পরিমাণ কিছু বিষয় চেয়েছিলাম আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ ছাড়া আর ইবাদতের যোগ্য আনুগত্যের যোগ্য কেউ নেই আমি তোমাকে সালাত আদায় করতে সিয়াম পালন করতে জিকের দোয়া করতে বলেছিলাম সাদা মুসলিম উম্মার দেখাশোনা করতে খোঁজখবর নিতে মানুষের প্রতি অধিকার হক আদায় করতে এতটুকুই আমি তো তোমাকে সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে দিতে বলিনি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এবং আমরা অনেক দেরি করে ফেলেছি এবং আপনি যদি কুরআন পরেন তাহলে আপনি দেখবেন যে অধিকাংশ অধিকাংশ জাহান্নামবাসীদের আত্মচিৎকার হাহাকার আফসোস আর কান্নার কারণ হচ্ছে এটাই এই দেরি করার মানসিকতা এই দীর্ঘসূত্রীটা যে এখন না পরে আজ নয় এই বিলম্ব করার মন মানসিকতার কারণে তারা দিন অর্জন সেটাকে কিছুতেই ত্যাগ করতে চায় না আল্লাহ বলছেন সেদিন অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপন হিসাবে তার পুত্র সন্তানদেরকে দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও দিতে চাইবে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 জাহান্নামের আগুন দেখার কারণে আমাদের ধারা পরিবর্তন হয়ে যাবে আমরা যে কোনো কিছু থেকে বাঁচার জন্য আমি জানি তাহলে তোমরা খুব কমই হাসতে এবং বেশি বেশি কাটতে আমরা যদি বাস্তবতাকে উপলব্ধি করতাম এই দুনিয়ার সময়টা হেসে খেলে অবসরে কাটিয়ে দিতাম না হাসান আল বাসুরি রহমান একবার একজন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে লোকটা হা হা করে হাসছে এবং মজা করছে হাসান আল বশ্রী তাকে হাসতে দেখে বললেন যে ওহে আমার ভাতিজা তোমাকে কি আল্লাহ সুহামদাল্লাহ বলেছেন যে তিনি তোমাকে জাহার থেকে মুক্তি দেবেন সে বলল না তিনি বলেছেন তোমাকে কি আল্লাহ সুহামদাল্লাহ বলেছেন যে তিনি তোমাকে জান্নার দান করবেন সে বলল না তিনি বললেন তাহলে তুমি হাসছ এবং মজা করছো কেন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 চিন্তা করা ভয় পাওয়া এবং এটাকে সিরিয়াসলি গ্রহণ করা এবং যখন আমরা বলছি যে একটু হলেও ভয় পাওয়ার কথা কারণ যে আমরা নিজেদেরকে বাঁচাতে যত কিছুই করি না কেন যত কিছুই দিতে চাই না কেন কখনো সেটা পর্যাপ্ত পরিমাণ হবে না সেটা খুব সামান্যই এবং অপর্যাপ্তই রয়ে যাবে এবং এ কারণেই আসলুল্লা সাল্লাইসাল্লাম সহি হাদিসে বলেছেন যে যদি তোমরা তোমাদের কাউকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমাদের কাউকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির জন্য তার মুখের উপরে উপর হয়ে থাকতে হয় এবং তাকে ধরে টেনে তার মুখের উপর ভর করে নিয়ে যাওয়া হয় তাহলেও তাহলে যদিও সে কিয়ামতের দিন এটাকে গুরুত্বহীন তুচ্ছ একটা বিষয় হিসেবে দেখবে যেন এর কোনো মূল্য নেই এখানে দেখুন কি ভয়াবহ কথা বলা হচ্ছে শুধু সিজদা বা জিকির নয় আপনাকে যদি আপনাকে একটা রাস্তায় মুখের উপর ভর দিয়ে সারা জীবন ভর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ট্রেনে হিঁচড়া করে নিয়ে যাওয়া হয়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 অন্যতম কারণ হচ্ছে এই দিনের দৈর্ঘ্য ব্যক্তি আলোচ মহামদাল বলেন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 আমাদের দিনগুলোর মধ্যে সেই দিনটাকে তুমি সবচেয়ে ভালো দিন করো যেদিন আমরা তোমার সাথে সাক্ষাৎ লাভ করব। কারণ সব দিবসের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস এবং এটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন আল্লাহ মোহামতাল্লাহ বলেন যখন তারা এটা দেখে আমরা এখন কিয়ামতের দিন দেখতে পাচ্ছি না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 তেমনি ভাবে আল্লাহ সুহামতাল্লাহ তার কাছে অতীত বর্তমান সবকিছুই তিনি জানেন এবং তিনি ভবিষ্যতের ঘটনাগুলোকে এমনভাবে বর্ণনা করেছেন যে ইতিমধ্যেই সেই ঘটনাগুলো ঘটে গেছে ফয়সলা হয়ে গেছে আলাহ সুমানে কি আমাদের দিনের কিছু কথোপকথন একজন আরেকজনের সাথে সংলাপ কথাবার্তা বর্ণনা করেছেন তো তেমনি ভাবে জান্নাতিদের কথোপকথন আর জাহান্নাবীদের কথোপকথন আলহ সুমতলা নাজির করেছেন আল্লাহ সুমান্লাহ ভবিষ্যতে কি ঘটবে সে ব্যাপারে আমাদেরকে বলেছেন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 এখন খুবই দীর্ঘস্থায়ী মনে হচ্ছে আপনার চাহিদা পরিকল্পনা মাফিক সবকিছু করছেন এরপরও অবসর এত দীর্ঘ মনে হচ্ছে সময় আছে এই ধরনের ধারণা যখন আপনার মনে আসছে এটাই হচ্ছে যখন আপনি কেয়ার মধ্যে দিন দেখবেন তখন আপনি এই সমস্ত চাওয়া পাওয়াকে ছেড়ে দিবেন। আপনার কাছে এই দুনিয়াকে শুধুমাত্র একটি সকাল বা একটা বিকালের মতো মনে হবে একটা কফি ব্রেকের মতো মনে হবে একটা দুপুরে খাবারের বিরতির মতো মনে হবে ছোট্ট সময় এরকমই মনে হবে এবং এটাই হচ্ছে এই দুনিয়া বাস্তবতা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 আমরা তো কবরে মুহূর্তকালের থেকে বেশি অবস্থান করিনি এবং তারা আল্লাহ নামে শপথ করে বলবে যে আমরা দুনিয়াতে যে শুধুমাত্র এক ঘন্টার মতো অবস্থান করেছি কারণ তারা তিনশো চারশো বা পাঁচশো বছর ধরে শুধুমাত্র একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে তখন এর দুনিয়ার অবস্থানকে আর কতক্ষণই মনে হবে কিছুই মনে হবে না তো কি আমার দিবসের কিছু উল্লেখযোগ্য ঘটনা যা তখন ঘটবে আসমানকে গুটিয়ে নেওয়ার ঘটনা আল্লাহ সুমতাল্লাহ সেই দিন পৃথিবীকে তার হাতের মুঠোয় নিবেন এবং এরপর তিনি যে আসমানকে গুটিয়ে ফেলবেন খড়কুটের মতো কাগজের মতো আপনারা খড়কুটো দেখেছেন যখন একে গুটিয়ে নেওয়া হয় তো সেই রকমই সোজা হবে আল্লাহর হাতে সমস্ত মহাবিশ্বকে গুটিয়ে নেওয়াটা সহজ একটা কাজ হবে এবং মনে করুন যে আমরা কথা বলছি আসমান নিয়ে এটা আসলে কত উপর হতে পারে আমরা পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডলের স্তর আছে সেটা নিয়েও কথা বলছি না বরং এর থেকেও বিশাল কিছু নিয়ে সাত আসমান যা কিনা একটি আরেকটার উপরে বিস্তৃত সেটা নিয়েও বলছি না আমরা বাস করছি সবচেয়ে নিচের আসমানে সাত সবচেয়ে নিচের স্তরে এটা হচ্ছে সবচেয়ে নিচের আসমান এবং সমস্ত যে সমস্ত তারকারী যেগুলো আমরা আকাশে দেখতে পাই এই ব্যাপারে আলেম এবং মহাকাশ গবেষণা বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন যে সেগুলো শত কোটি আলোক বর্ষ দূরে এই পৃথিবী আর তারকুলোর মাছের দূরত্ব কিলোমিটার বা মাইলের এককে হিসাব করা যায় না এত দূরে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 আর এই সবই হচ্ছে দুনিয়ার সবচেয়ে কাছের যে আসমান সেখানে আল্লাহ বলেন আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি আল্লাহ কাছে এটা শুধুমাত্র একটা সাজানো সুসজ্জিত করেন জিনা এই বিশাল সৃষ্টিতে কর কত বড় বুঝতে সমস্যা হচ্ছে আল্লাহ সজ্জিত করেছেন সাজিয়েছেন এবং কিয়ামতের দিন তিনি এটাকে নিজের হাতের নিয়ে হয়ে আলেমগন বলেন যে এই সর্বনিম্ন আসমান আকারের দিক থেকে এর উপরের আসমানের তুলনায় বিশাল মরুভূমিতে একটা ছোট আংটির মতো মরুভূমিতে একটি আংটি ছুড়ে মারুন এবং এটাই এই সর্বনিম্ন আসমানের সাথে যারা তাদের উপরের আসমানের তুলনা করছেন তাদের তুলনা আল্লাহ এই সবগুলোকে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন আমরা আল্লাহ সুমতালার প্রকৃত রূপ অনুধাবন করতে পারব না এটা আমাদের পক্ষে অনুধাবন করা তিনটা করে বের করা কখনোই সম্ভব নয় আপনি আপনার সাধ্যের সর্বোচ্চ সীমা পর্যন্ত ভাবুন তাও আল্লাহ সুহামতাল্লা প্রকৃত আপনি অনুসরণ করতে পারবেন আল্লাহ বলেন আসলে সেভাবে মূল্যায়নই করতে পারিনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল কিয়ামতির দিন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 সেই মহা ঘটনাটি সংঘটিত হবে আল্লাহ সুবাহ পাহাড় গুলো রং বেরঙ্গের ধুলা তুলার মতো হবে আল্লাহ আরো বলছেন যখন পাহাড় ধুলার মতো উড়িয়ে নেওয়া হবে সমুদ্রগুলোর কি হবে আল্লাহ সুহাম তাল্লাহ বলেন ইজাল বিহার ও সুদ্জিরাত এবং আরো বলেন ইজাল বিহার ও সুদিরাত এ তাল বিহার মানে যখন সাগরকে উত্তাল করে দেওয়া হবে সুদিরাত মানে জ্বলন্ত একে প্রজ্বলিত করে দেওয়া হবে তাহলে পৃথিবীর সমুদ্রগুলো বিদীর্ণ হবে এবং সাথে সাথে তা পানির মধ্যে আগুন জ্বলতে থাকবে এটা পানির ক্ষেত্রে কীভাবে করতে পারে আমরা এখন এই ব্যাপারে অল্প যে সামান্য জ্ঞান থেকে বুঝতে পারি কীভাবে ঘটবে সেটা আলোচনা দলাই ভালো জানেন হাইড্রোজেন বা হিলিয়াম বা ইউরেনিয়ামের পরমাণু ভাঙা যায় এবং অনেকগুলো খণ্ডে খন্ডে বিভক্ত করা যায় আর এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া চেন রিয়েশন যা কিনা পরবর্তীতে একটা বড় বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেয় সশব্দে বিস্ফোরণ এবং আগুন তো এটা অনেক শক্তিশালী এবং আপনি খুব অল্প পরিমাণ ইউরেনিয়াম অল্প পরিমাণ হাইড্রোজেন এবং খুব শক্তিশালী একটি বোমা পাবেন তো এরকম খুব অল্প পরিমাণে যথেষ্ট একটা পুরো শহরকে দেওয়ার জন্য তো এখন কল্পনা করুন যে যদি সমুদ্রের প্রতিটি পরমাণুর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে তাহলে কি হবে ওই পরমাণুগুলো নিউক্রিয়ার বিক্রিয়ার ফলে আগুনের সৃষ্টি করবে এবং সব কিছু নিয়ে সশব্দে বিস্ফোরিত হবে তাহলে কি আমাদের দিন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 যখন আসমান নড়তে শুরু করবে তখন একটি বড় বাড়ির মতো একটি শব্দে ভয়ঙ্কর শব্দ এখানে সেখানে ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন আসমান ছিদ্র হওয়া শুরু করবে ইজা সামা উন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 চন্দ্র সূর্য এবং নক্ষত্রগুলো তাদের প্রত্যেকের কক্ষপথ থেকে ছিটকে পড়ে যাবে আর এভাবেই সবকিছু এক সময় তার স্থান চ্যুত হয়ে ধ্বংস হয়ে পড়ে থাকবে